শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি মশালা বর্ণনা করতে এ পর্যায়ে যে আলোচনা করবো সেটা আছে পবিত্রতার ক্ষেত্রে রুপার পাত্র ব্যবহার করার বিধান সম্পর্কে আমরা যেখানে পানি ইত্যাদি রাখা হয় চাই সেটা লোহার হতে পারে অথবা অন্য জিনিসের হতে পারে আপনার এরকম ভাবে যেই রকমই হোক না কেন চাই কাঁসার অথবা বর্তমান যুগে যেটা সমস্ত পাত্রের বিধান সেটা মোবাহ এটা সূত্রগত কথা হ্যাঁ সুরে বাকরার উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন যে তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য দুনিয়াতে দুনিয়া সবকিছু সৃষ্টি করেছেন তাহলে দুনিয়ার সবকিছু আমাদের কল্যাণ আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং সবগুলা মোবাহের দাবি হম এখন হচ্ছে আমরা পবিত্রতার ক্ষেত্রে কি স্বর্ণ রূপার পাত্র ব্যবহার করতে পারি কিনা সেটার দিকে আমরা যাচ্ছি সকল পাত্র খাওয়ার ক্ষেত্রে পান করার ক্ষেত্রে বা অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ। যদি সেটা পবিত্র এবং মোবাহ হয়ে থাকে যদিও তা অনেক দামি হোক না কেন কারণ যেই পূর্বের আমরা সূত্র বলেছিলাম যে মৌলিক ভিত্তিতে সেটা ব্যবহার করা যেতে পারে শুধু স্বর্ণ এবং রূপার পাত্র ছাড়া স্বর্ণ এবং রূপার পাত্র শুধু খাদ্য পানীয় গ্রহণ করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না তবে অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে শুধু খাদ্য পানি খাদ্য এবং পানীয় গ্রহণের ক্ষেত্রে সরিয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেমন হাদিস নম্বর পাঁচ হাজার চারশো তো ছাব্বিশ এবং মুসলিম হাদিস দুই এতে বলেছেন যে তোমরা এবং বলেছেন তোমরা স্বর্ণ এবং রূপার পাত্রে খাদ্য গ্রহণ করবে না কারণ সেগুলা তাদের জন্য মানে কাফেরদের জন্য দুনিয়াতে তোমাদের জন্য পরকারে আখরাতে জান্নাতে গেলে আরেকটা হাতি সে রসুল আকরম সুসাম বলেন যেটাও বোকারের মুসলিমের মধ্যে হ্যাঁ পঁয়ষট্টি নম্বর হাদিস রসুল বলেন সুতরাং এবং রুপার পাত্রে পান করা অথবা খাদ্য গ্রহণ করা সেটা জায়জ নেই হ্যাঁ এটা পরিষ্কার আপনার ঘোষণা দেওয়া হয়েছে তবে অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে আমরা বলবো জায়জ আছে पवित्रत क्षेत्र खाटी स्वर्ण दिए तैयारी स्वर्ण पलेको रूपार पलेप देख अथवा स्वर्ण रूपर को ही हमको ना क्या स्वर्ण रूपर पत्र আপনার পান করা অথবা খাদ্য গ্রহণ করা যায়জ নেই আশা করি আমরা সবাই বুঝেছি আল্লাহ জল শানু সে অনুযায়ী আমল তফিক দান করেন এবং এটা তেমন একটা সামাজিক সমস্যা দেখা দেয়নি কারণ সাধারণত মানুষ এত অর্থশালী না যে আপনার স্বর্ণর উপকার আপনার পাত্র ব্যবহার করবে সুতরাং এটা জটিল একটা মশালা জেনে রাখা সেটা হচ্ছে আসল আল্লাহ জরানু আমাদেরকে সঠিকটা যেন আমল করার তৌফিক দান করুন ওসল্লাহ আলব আহমেদ আলী ওসালিজ